السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى أهله وصحابه أجمعين أما بعد شكرا للمشاهدة أمرا أبو جعفر تحبه رحمة الله رشيد بيان وعتقاد أهل السنة والجماع أهل السنة والجماع تهر عقيدات بشهر تنزي قنطل لكسن زا إمام تحبهر عقيدات مكتو اهل اكتو عنقشوني আমাদের ইমাম বলছিলেন ইমান রাখি অনুরোধে বিষয়টি আলোচনা এখানে উভয়কে বোঝানো হয়েছে অর্থাৎ নবীর উভয়ের উপর আমরা ইমান রাখি নবীর রাসুলদের মধ্যে পার্থক্য গতভর্বে আমরা আলোচনা করেছি এবং বলেছিলাম আল্লাহ তরহনের কারিমে এক জায়গায় বলেছেন রসুল নির্দেশ দিয়েছেন কারা সেটা এই বিষয়টি নিয়ে মতভেদ হয়েছে এক নম্বর মত ছিল এটা যে তারা হচ্ছেন যে প্রত্যেক রাসুলেই অর্থাৎ প্রত্যেক রাসুল উল্লা রসুল তাদের মতো হতে বলেছে অর্থাৎ আগে যারা চলে গেছে সবাই উল্লাজম ছিল আপনিও রাজম হন আপনিও ধৈর্যশালী হন দৃঢ় হন আপনি কোন রকমের ধৈর্যহীন হবেন না এটা এটাই হচ্ছে উদ্দেশ্য দ্বিতীয় মত হচ্ছে এটা যে এটা নয় বরং সুরে আনামে আল্লাহ তালা একসাথে আঠারো জন রাসুলদের কথা উল্লেখ করেছেন তাদের তাদের বিষয়টি উল্লেখ করা হয়েছে তাদের মতো যেন হয় রসুল্লাহ সাল্লামকে তার অন্তরকে সুসাব্যস্ত করার জন্য আল্লাহ তালা তাকে এই নির্দেশনা দিয়েছেন উল্লেখ করেছেন তার মধ্যে মা ও সাবিহি যা তিনি অর্থাৎ নুয় আলাহামের কথা উল্লেখ করেছেন তিনি বড় শরীয়ত পেয়েছেন নুয়া আলাহ সাল্লা অনুরূপ আহাইনা ইলেকা এবং যা আপনার কাছে প্রেরণ করা হয়েছে অর্থাৎ রসুলের কাছে যে অর্হী আসছে সেটাকে শরীয়ত হিসাবে আল্লাহ প্রবর্তন করে দিচ্ছেন অর্থাৎ তিনি অর্হির মধ্যে সীমাবদ্ধ না বরং বাস্তবায়ন করতে হবে শরীয়ত হিসাবে সেটাকে দুনিয়ার বুকে সুপ্রতিষ্ঠিত করতে হবে ওয়ামা ওসাইনা বিব্রাহিম অনুরূপভাবে ওই শরীয়ত যে শরীয়ত আল্লাহ তালা ইব্রাহিম আল্লাহ স্লামকে দিয়েছেন এবং মুসা আলাইস্লামকে দিয়েছেন ইসা আলাহিসামকে দিয়েছেন যে তাদের প্রত্যেকেরই একটি কথা ছিল একটি কাজ করতে হবে আন আকিম উদ্দিনা दिन के सूप्रतिष्ठित करते दिन बाणी सबसे पहुंचाते आकिदागत ताहिदे विषय सबाईकमत यह विषय सबसे पहुंचाते विषय प्रचार प्रसार करते भिन्न मत प्रसन्न भिन्न मत, मत ग्रहणजोग्य কাবুরা আল এল মুহ যাকে ইচ্ছে তার দিকে কাছে ডেকে আনেন তাওবাদী বানান ওয়াহদি ইমিবাকে তার দিকে ফিরতে চায় আল্লাহ তাকে তার পথের হেদায় দিয়ে থাকেন সুরায় সুর আল্লাহ এটা উল্লেখ করেছে সুরাতম্বর আয়তে এই পাঁচজন নবীর কথা উল্লেখ করেছেন এই পাঁচজন নবী আহজাব আল্লাহ উল্লেখ করেছেন ভিন্ন ভাবে কোরআনে করিম আল্লাহ এদের যে পাঁচজন নবীর কথা উল্লেখ করেছেন এই পাঁচ পাঁচজন নবীর কথা এই এখানে উল্লেখ করেছেন পাঁচজন রাসুলের কথা উল্লেখ নবী এবং রাসুল এদেরকে আল্লাহ তালা বিশেষ গুণে গুণান্বিত করেছেন অন্য আয়ত বলেছেন আল্লাহ তালা যে যেমনি ভাবে সেখানে আল্লাহ তুল আহ তা উল্লেখ করেছেন এর অর্থ হচ্ছে যে এরাই হচ্ছে উল আজমিনা রসুল এই মঠটি অত্যন্ত শক্তিশালী এই মঠটি অত্যন্ত শক্তিশালী এর আরেকটি প্রমাণ হচ্ছে হাসরের মাঠে আল্লাহ এদের কাছেই কিন্তু বনি আদমের লোকেরা যাবেন বলে ঘোষণা দিয়েছেন রসোল্লা প্রথমে আদম আলা পদ দেখিয়ে দিবেন কাছে যাও তারা তখন প্রথমে আসবে নুহাসী তারপর মোহাম্মদ রসোল্লাহাম কাছে আসবেন তাহলে বোঝা গেল যে এরাই হচ্ছে উলুল মিনা রসুল তারাই হচ্ছেন উল্লাজম রসুল এবং তাদের এই বিষয়টি কোরআনে কারিমে আল্লাহ বলেছেন ফসবির কামা উল আজমিমনা রসুল এইসব দেখতে পাই আমরা হাদিসের বর্ণনা এবং কোরআন বর্ণনা মধ্যে এদের সংখ্যা পাঁচজন এদের সংখ্যা পাঁচজন বিস্তারিত সংখ্যা উল্লেখ করেছেন সেগুলি আমরা আলোচনা করতে চাই নবীর মধ্যে আল্লাহ তালা যাদের কোরআনকারিমী যাদের উল্লেখ করেছেন তারা কোরআনকারিমী উল্লেখ করেছেন সেখানে আদম আলাহ সালাতাম ব্যতীত আদম আলাহ সালাতাম ব্যতীত বাকি যাদের নাম এসেছে প্রত্যেকেই কিন্তু রাসুল অর্থাৎ আদম আলাহ সালাম ব্যতীত যত নবী রাসুল আমাদের চোখের সামনে আসছে সবাই রাসুল অন্যদিকে তারা নবীও তারা নবী এই জন্য আমরা আগেই বলেছি যে সমস্ত রাসুল নবী কিন্তু সমস্ত নবী রাসুল নন সেই জন্য কোরআন একাডেমি যাদের নাম এসেছে আদম আলাহ সালাম ব্যতীত প্রত্যেকেই প্রত্যেকেই হচ্ছেন রাসুল প্রত্যেকে হচ্ছেন রাসুল কোরআনকারিমে আসা মূল নবী রাসুলদের সংখ্যাটি এই পঁচিশ জনের মধ্যে আদম আলা ইসলামকে বাদ দিলে আর চব্বিশ জন থাকে এই রাসুলের কথা আল্লাহ তালা কোরআনকারিম উল্লেখ করেছেন কিন্তু এদের নবীদের কথা উল্লেখ করা হয়নি আর অনেক সব রাসুলের কথা উল্লেখ করা হয়নি আল্লাহ কোরআনকারিমে যেন বলেছেন ও রসুলান এমন রাসুল আছে যাদের কথা আপনাকে বলেছি আবার বলেছে মিহু মাল্লাম নকশালে তাদের মধ্যে কিছু রাসুল আছেন যাদের কথা আপনার কাছে আমরা বর্ণনা করিনি অর্থাৎ আল্লাহ তালা অনেক রাসুলের কথা আমাদের রাসুলকেও জানাননি অনেক নবীর কথাও তিনি জানাননি নবীদের মধ্যে উদাহরণ জন্য উল্লেখ করা হয় যে আদম আলাহ সালাতামের কথা কোনো বর্ণায় শিষ আলাহি সাল্লামের কথা এসেছে আদিসটি দুর্বল কোন কোন বর্ণায় আর সুস্পষ্টভাবে সহী হাদিস এসেছে যে আল্লাহ তালা এক নবীর জন্য সূর্যকে থামিয়ে দিয়েছিলেন তিনি হচ্ছেন তিনি হচ্ছেন ইউর সাহাবিন নুন তার সম্পর্কে বিভিন্ন বর্ণায় আসছে তিনি হচ্ছে তিনি যুদ্ধ করেছিলেন যুদ্ধ করে বাইতুল তার সাথীদের নিয়ে আটকে পড়েছিল তাদেরকে তিনি লোকালয় প্রবেশ করেছিলেন তারা বোঝা গেল যে নবী রাসুল একটি ব্যাপক গোষ্ঠী নবী রাসুল ছিলেন তাদের মধ্যে হাদিস অনুসারে দেখা যায় তিনশত জন ছিলেন রাসুল আর বাকি বাকি যারা ছিলেন এক লক্ষ এক লক্ষ চব্বিশ হাজার তারা ছিলেন নবী এবং তাদেরকে আমাদের দেশে পয়গাম্বর বলা হয় পয়গাম্বর অর্থ হলো বার্তা বাহক নবী অর্থ বার্তা বাহক একটি ফার্সি শব্দ আর একটা হচ্ছে আরবি শব্দ নবী বাংলায় আমরা তাদেরকে বাহক ও বার্তা বাহক হিসেবে নিতে পারি অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে সংবাদ প্রাপ্ত যে বার্তা প্রাপ্ত তিনি হচ্ছেন নবি আর যিনি প্রের হয়েছেন আহ্বান করেছেন ব্যাপক তার মধ্যে আল্লাহ তালা নবী এবং রাসুল উভয়কে কিন্তু আল্লাহ কিছু নিদর্শন দিয়েছেন যেগুলোকে বলে আয়াত নিদর্শন দিয়েছেন এবং প্রত্যেকে আল্লাহ এমন কিছু নিদর্শন দিয়েছেন যেগুলোর উপরে মানুষ ইমান এনেছে देखे मानस इमान रसुल्लाम कि निर्देशन दिए जा लोकारा इमान एने से कुरान देते हैं निर्देशन हिसाब से बोझा गया अल्लाह तला प्रत्येक नबी के सत्यता प्रमाणर प्रत्येक रसुल के समय सत्यता प्रमाणर जी से उपयोगी से निदर्शन दिए नबी मोहम्मद रसलम जीत सब समय परवर्ती कित निदर्शन आयात बोला रसुल्लासम हादीसे आयत बलाजेजा कुरने करीम शब्द क्या मोर्जेजा असें मोर्जा भिन्न शब्द आयत भिन्न शब्द एजाज़ मास कुर जड़ी तेम कुरने करीमर साथ निदर्शन जड़ित रही क्योंकि नबीरस मूलत सब जगह ए प्रयोजन नहींदर्शन प्रयोजन निदर्शन हिसाब से करीम आल्ला आयात सुस्पष्ट निदर्शन आल्ला जैगा जैसे नबी रसुल्लह तला आयात दिए निदर्शन दिए से ईमान एने जु जरा इमान अन से देखें ईमान एने विश्वास स्थापन करते हैं इमाम ইমান ইমান আনি তিনি এরপর বলছেন লাহ মির নবী নবীর মধ্যে আমরা কোনো রকমের পার্থক্য করি না নবিরাসুল পার্থক্য করান অর্থ কি অর্থাৎ পার্থক্য করি কোরআ যেভাবে পার্থক্য করেছেন মূসা আলাইসলাম আলাদা ছিলেন ইসা আলাইসালাম আলাদা ছিলেন এতে কোনো সন্দেহ নেই সবাইকে এক মনে করি না কিন্তু পার্থক্য করি না অর্থ ওই অর্থে যে ইমানের ক্ষেত্রে কোন তারতম্য করি না ইমানের ক্ষেত্রে কোন তারতম্য করি না আমরা মনে করি প্রত্যেকেই আল্লাহর পক্ষ থেকে প্রেরিত রাসুল ছিলেন তারা আল্লাহর পক্ষ থেকে আল্লাহর পক্ষ থেকে বাণী প্রাপ্ত ছিলেন তাদের তাদের উন্মতের কাছে তারা তাদের উন্মতের কাছে বাণী পৌঁছিয়েছেন এবং আমরা তাদের প্রত্যেকের উপরে ইমান আনি বিরুদ্ধে বিশুদ্ধ করি না কারোর বিরুদ্ধে এজন্য রসুল্লাহাম বলেছেন তোমরা কেউ ইউনুস্তা তোমরা কেউ ইউনুসব মাত্তার উপরে আমাকে শ্রেষ্ঠ বলো না এটা রসুল্লাহ নিশ্চিত করেছেন কারণ যাতে করে হিংসা হানাহানি তৈরি না হয় এবং কেউ না মনে করে তার মর্যাদার মর্যাদা হানির ব্যাপারে কিছু মনে না করে সেই জন্য রসুল নিশ্চিত করে সেই হিসেবে আমরা বলি যে লাফর আহাদি আহাদিম রসুলি যেভাবে আল্লাহ করেছেন আল্লাহ তালা যেভাবে বলেছেন সেভাবে আমরা আমাদের ইমামের কথা থেকে বুঝতে পারি তিনি বলেছেন এই পোষণ করতে হবে অর্থাৎ আল্লাহ রাসুলদের মাঝে ইমানের ক্ষেত্রে মর্যাদা দেওয়ার ক্ষেত্রে কাউকে কোন রকমের উল্লেখ করেছে আমাদের ইমাম বলছেন যে তারা যা নিয়ে এসেছে তারা যা নিয়ে এসেছেন সেটার উপরে প্রত্যেকেন করি সত্য বলে বিশ্বাস করি সত্য বলে বিশ্বাস করি কিরকম সত্য বলে বিশ্বাস করি আমরা মনে করি যে প্রত্যেক নবীকে আল্লাহ তাদের নিদর্শন দিয়েছেন সেই নিদর্শন সত্য সে আল্লাহর পক্ষ থেকে প্রাপ্ত নিজেরা কোনো কিছু তৈরি করেননি এবং আল্লাহর পক্ষ থেকে সেটা প্রাপ্ত হয়েছেন এবং এই জাতীয় নিদর্শন আমাদের নবী মোহাম্মদুল্লাহ সাল্লাহ সাল্লামকে আল্লাহ তারা ব্যাপক দিয়েছেন তোর মধ্যে একটি নিদর্শন হচ্ছে কোরআনে করিম একদর্শন কোরআনে করিম আল্লাহ এই জন্য ঘোষণা করেছেন কেউ যদি কোন একজন নবীর নবীর ইমান আনত কেউ যদি কার্প্য করে বা কোনো সন্দেহ পোষণ করে তার ইমান হবে না যারা বলে নুমাই নাজা যারা বলে যে নবীরা যা নিয়ে এসেছেন তার কিছুর উপর ইমান আনব दुनिया चलार उत्साह हिसाब से मानव जीवन समस्या समाधान उत्साह हिसाब से नबीरसल कथा के एक उत्साह मन कर त्रहण कर আল্লাহলা তাদের সম্পর্কে বলেছেন কর্তব্য হচ্ছে পরিপূর্ণভাবে গ্রহণ করা আমাদের নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লা ইসলাম ইসলাম নিয়ে যে ইসলাম নিয়ে এসেছেন এবং ইসলামের তিনি যে এবং সুননা নিয়ে এসেছেন যে ব্যাখ্যা অনুসারে চলতে তিনি আমাদের নির্দেশনা দিয়েছেন এর বাইরে আমরা যদি কিছু অংশ গ্রহণ করি এর কিছু অংশ অন্য কোন মতবাধ্যে গ্রহণ করি তাহলে সেটা হবে কুফুরি এবং সেটা আমরা তখন আল্লাহ তালা এই বাণীর ধমকির ভিতরে পড়ব যে উলাই হাক্কান তারাই হচ্ছে বাস্তবিক কাফের তারাই হচ্ছে বাস্তবিক ক্যাফের এই জন্য আমাদের মনে রাখতে হবে যে প্রত্যেক নবীর উপর আমরা ইমান আনি এক নম্বর শর্ত দ্বিতীয় হচ্ছে কোন নবীর ব্যাপারে আমরা যদি কোন অস্বীকার করি তাহলে আমরা যেন প্রত্যেক নবীকে অস্বীকার করল এর প্রমাণ হচ্ছে কোরআনকারিম আল্লাহ তালা বলেছেন কায়দ্রাবাদ কৌমন হনিল মুরসেল নুহের কম সমস্ত রাসুলকে অস্বীকার করেছে কিভাবে সমস্ত রাসুলকে অস্বীকার করেছে নুহের কম আগে তো কোন রাসুলই ছিল না তাহলে বোঝা গেল একজন নবীকে রাসুলকে অস্বীকার অর্থ হচ্ছে প্রত্যেক রাসুলকে অস্বীকার করা কারণ আল্লাহ তারা যোগাযোগে রাসুল পাঠাবেন তারা এটাকে অস্বীকার করছিল তারা সব সবসময় রাসুল প্রেরণা প্রেরণকে অস্বীকার করছে তারা মনে করছে রাসুল কীভাবে প্রেরণ করা হবে এবং তারা বলতো মালে হা রাসুল ইয়াকুলু তাম শি ফিলাসোয়াক এই রাসুলের কি হল খাবারও খায় আবার তারা বাজারও ঘুরে অর্থাৎ এরা রাসুল হতে পারে তাদের এই ধারণার কারণে একজনকে যেহেতু অস্বীকার করে সেই জন্য আল্লাহ কমুর সালিম নুহের কম তাদের রাসুলকে অস্বীকার করেছে অর্থাৎ নুহের উপরে মিথ্যাচার করেছে এই জন্য প্রত্যেক নবী রাসুলকে যেন তারা নুজার উপরে তারা মিথ্যাচার সুতরাং কুল্লহোম তাদের প্রত্যেকে যা নিয়ে এসেছেন যে সমস্ত নিদর্শন নিয়ে এসেছেন সবগুলিতে আমরা স্বীকৃতি দিই তার মধ্যে নিদর্শনের মধ্যে বিখ্যাত নিদর্শন হচ্ছে আল্লাহ তালা সোয়ালে আলাহ সাল্লামকে উষ্টি নিদর্শন দিয়েছেন সে পাহাড় থেকে উঁট বের হলো উঁটের বাচ্চা হলো সে উঁট বিরাট আকার ধারণ করলো সে উঁটের বাচ্চা আবার সেখান থেকে সে পানি প্যান করলো এই বিষয়গুলো লম্বা আলোচনার বিষয় আমরা দেখতে পাচ্ছি যে সেটার উপর আমাদের ইমান আনতে হবে অন্যপ্রাম আল্লাহ তালাম আল্লাহ তালাহদা আল্লাহ সালাত সাল্লাম তাকে এমন এমন মর্যাদাপূর্ণ করলেন যে তিনি বলেছেন তিনি সাহস তিনি বলেছিলেন এটা যে তোমরা তোমাদের সমস্ত মানুষ নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করো আমার কোনো কিছুই ক্ষতি করতে পারবে না তিনি ক্ষতি করতে তারা কিছুই ক্ষতি করতে পারেনি এটা প্রমাণ করে যে তিনি এই নির্দেশন দিয়েই তার উন্মতের মধ্যে তিনি শ্রেষ্ঠতা অর্জন করেছিলেন এই নিদর্শন দিয়ে তারা ইমানিতে বাধ্য হয়েছিল যে তার ক্ষতি করতে পারেনি অর্থ অর্থাৎ চালাতালার বিশেষ হেফাজত এটা ছিল তার নিদর্শন অনুরূপভাবে পরবর্তী লোকদের মধ্যে দেখা যায় ইব্রাহিম মুসা আল্লাহ সালাতামকে আল্লাহ তালা তার সময় যেহেতু জাদুকরদের প্রভাব ছিল তিনি এমন এক নিদর্শন দিলেন আল্লাহ যে নিদর্শন সমস্ত সামনে সমস্ত জাদুকররা মাথা মতো করতে বাধ্য হয় এবং প্রত্যেকে এই নিদর্শনকে মেনে নিয়ে ইসলাম গ্রহণ করে এবং আল্লাহ তাল আল্লাহ আহ্বান আল্লাহ আল্লাহ তালার ইসলামের সুশীতল ছায় তারা অবগাহন করে ঈসা সময় যেহেতু সেখানে কুষ্ঠ রোগের প্রাদ আল্লাহ সালামকে এমন এক নিদর্শন দিলেন যে তিনি হাত বুলিয়ে দিলেই তারা সুস্থ হয়ে যেত তাহলে সেই জাতীয় নিদর্শন সমু আল্লাহ তালা তখন দিলেন সেই নিদর্শনগুলোর আমরা ইমান আনি যে ওই সময়ের জন্য ওই নিদর্শনগুলি প্রয়োজন ছিল এবং সেগুলি সঠিক ছিল এবং সেগুলি দেখে অনেকে ইমান আনছে আমাদের নবী মাহমুদ রসুল্লাহামকে আল্লাহ অনেক নিদর্শন দিয়েছেন সেগুলির মধ্যে একটি বড় নিদর্শন হচ্ছে কোরআনে করিম যার আলোচনা আমরা পূর্বে করেছি এই কোরআনে করিম একটি বড় নিদর্শন যেভাবে আনতে হবে পূর্ববর্তী সমস্ত নবীদের যে সমস্ত নিদর্শন ছিল আয়াত ছিল সেগুলোর উপর আমরা ইমান আনতে হবে আমাদেরকে নাহলে আমাদের আল্লাহ রসুলদের উপর ইমান সুপ্রতিষ্ঠিত হবে না এ বিষয়টি নিয়ে আমরা ইনশাআল্লাহ আরো আলোচনা করব ততক্ষণ আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন আসসালামু আলাইকম্বরহমত ববরাতো